সমাধান আসসালামুক রকম রহিম আলমদুল রবমিন ওসলাত মহমি ওজমাইনমানী সুরার আয়ত নম্বর চার সারির কথা বা সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে সুরার নাম সুরা সফ এই সুরা নবী শাস মদিনার জীবনে নাজুল হয়েছে এতে চোদ্দোটি আয়াত রয়েছে এর মৌলিক বিষয়বস্তু হচ্ছে ইমানের সাথে সাথে আমলের গুরুত্ব কর্মের গুরুত্ব এলমের সাথে জ্ঞান অর্জনের সাথে সাথে জানার সাথে এবং অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে কর্ম করা আমল করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর দিন থেকে বক্রপথ অবলম্বন করা থেকে নিষেধ করা হয়েছে মিথ্যা রচনা করা অথবা না জেনে অনুমান ভিত্তিক ফতুয়াবাজি করা অথবা আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে বলা এই থেকে সতর্ক করা হয়েছে এবং আল্লাহ পাকের সাথে উত্তম ব্যবসা শিখানো হয়েছে আমরা তফসিল শুরু করি আল্লাহ পাকের সদকোচান বিসমিল্লাহ রহমানুর রাহিম সাব্বাহিম আকাশ সমূহ এবং পৃথিবীতে যা কিছুই রয়েছে সব আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে ওহওয়াল আজিজুল হাকিম আর তিনি আল্লাহ মহাপরাক্রান্ত আর মা বিজ্ঞানময়ালুন আল্লাহ পাক মমিন জাতিকে সম্বোধন করে ইরশাদ করছেন হে ইমানদার মানুষরা লেমা তাকইলু না মা আলতা ফ্যালুন তোমরা যা করোনা তা কেন বলো মুখে এমন কথা বলো যা তোমরা নিজে করোনা এইরকম কেন তোমাদের চরিত্র কাবরা ক্যাবর মান্দাল্লাহ আল্লাপাকের নিকটে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় যে আন্তাকুলো মালাতা ফালুন যা করো তা তোমরা অন্যদেরকে বলো বা নিজেদের ক্ষেত্রে প্রকাশ করো দুটোই হইতে পারে আল্লাপাকবুল আলমিন তাহলে কাউকে যদি আপনি ভালো উপদেশ দেন বা ভালো কথা বলেন তাহলে তার আগে আপনাকে কর্ম করতে হবে এই দিক নির্দেশনা দিয়েছেন আর যদি কেউ নিজে ভালো কাজ করে না অন্যদের ক্ষেত্রে খুব ভালো কথা বলে সমাজে যখন বসে তখন দেখে মনে হয় যে সমাজ আর খুব ভালো মানুষ ধার্মিক লোক কিন্তু তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন তার আভ্যন্তরীণ জীবন যে যখন আল্লাহর সাথে নির্জন হয় যখন কোনো মানুষ থাকে না তার সাথে একমাত্র আল্লাহ থাকেন তখন তার জীবনটা কলঙ্কময় জীবন পাপের জীবন রাতের অন্ধকারে ইন্টারনেটে পাপ করে আজকালকার যুগ বিশেষ করে অধিকাংশ যুবক যুবতীরা আল্লাহ পাক এইরকম নিষেধ করছেন যখন ভালো কথা বলছ তাহলে নিজে আগে অলংকৃত কর নিজেকে তুমি ভালো কাজ নিজে করে যদি ভালো কথা বলো ভালো উপদেশ দাও তাহলে আল্লাহ পাক তোমার কথায় কাজে দাওয়াতে বরকত দান করবেন আর একটি বিষয় যে আল্লাহ পাক নিজের ক্ষেত্রেও বলছেন যে লেমা তা কুলুন আমা ফালুন হইতে পারে যে এইরকমও করছেন হয়তো যে আপনি আসলে করেন না কিন্তু যা করেন তার চাইতে বেশি করে বর্ণনা করেন যতটা আপনি কর্ম করেন যতটা আপনার মধ্যে সততা আছে তার চাইতে বেশি আপনি নিজেকে সৎ করে পেশ করছেন এটাও চরম অপরাধ ইয়া বেমালু করেনি এই ভালো কাজগুলি আর মানুষের কাছ থেকে প্রশংসা নিতে চায় যে আমাকে লোক ভালো বলুক এটাও কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহর কাছে এটা খুব নিন্দনীয় বিষয় আল্লাহর অসন্তুষ্টির কারণ এটা কাবুরা না বড়ই আল্লাপ অসন্তুষ্ট হন এইরকম আচরণে তারপরে আল্লাহ বুনিয়ান ঘর কে বলা হয় প্রাচীর কান না হম বুনিয়ান মারসুস যেন তার এমন প্রাচীর যেটা হচ্ছে মারসুস রাসাস মানে হচ্ছে সীসা গলানো শীসা দিয়ে যেন তৈরি করা প্রাচীরের মতো এমনভাবে মজবুত হয়ে ঐক্যের সাথে তার আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের দিনকে শক্তিশালী করার জন্য জেহাদ করে নবী করিম সাল্লাহ ইসলাম হিজরতের পরে যখন জেহাদ ফরজ হয় সেই সময় এই আয়াত নাজুল হয়েছে সাহাবাই কেরামদেরকে এইভাবে আল্লাহ রাস্তায় সারিবদ্ধ হয়ে জেহাদ ফি জন্য উৎসাহিত করার উদ্দেশ্যে আল্লাহ পাক তারপরে সাদগজ ওয়াইদ কালাম সালি কৌ মেহ ইয়া কৌম স্মরণ করো যখন মুসা আলি সাল্লাম নিজ সম্প্রদায়কে বলেছিলেন আমার সম্প্রদায় লেমা তুজুন আমাকে কষ্ট কেন দাও অথচ তোমরা ভালো করেই জানো রসুল আল্লাহ হয়ে এসেছি আল্লাহ পাকের প্রেরিত আমি তোমাদের কল্যাণের উদ্দেশ্য আমাকে রাসুল করে পাঠিয়েছেন কিন্তু এরা যখন বক্রপাত অবলম্বন করলো আজাক আল্লাহ এই মুসা আলি সাল্লামের অনসারীরা বানী ইসরায়েলরা যখন বাঁকা পথ আল্লাহর দিন থেকে ধীরে ধীরে সরে গেল আল্লাহও তাদের হৃদয়কে মাকা করে দিলেন তাদের বিভ্রান্তি আর দেখা গেল আল্লাহ ইহাদিল কমল ফা সিন আল্লাপ পাপাচারী জাতিকে হৃদায়ত দান করেন না রাস্তা দেখান না এখানে বলা হয়েছে যে মুসা আলি সাল্লামকে তারা কষ্ট দিত কী বিভিন্ন রকমের কষ্ট বড় বানী ইসরায়েল এইদিরা আর এদের ইতিহাস খুব কলঙ্কের ইতিহাস এমনকি মুসা আলি ইসাল্লামের শারীরিক গঠন সম্পর্কেও তারা সমালোচনা করতে ছাড়েনি তারা ও লঙ্গে গোসল করতো মৌসা আলি সালাম ও লঙ্গে গোসল করতেন না বলছে না তাহলে ব্যাপার সবার খারাপ আছে কিছু গোলমালা আছে হয়তো তো আল্লাহ ফাকরাবুল্লা আলমিন তখন ফাবার রাহুল্লাহ আল্লাহ বলেছে আল্লাহাক যে রোগ মুক্ত মুসা আলি ইসাল্লাম এটা আল্লাহ ফাকরাবুল আলমিন স্পষ্ট করে দিলেন তাদেরকে বিশেষ একটা ঘটনা যা সহি আল্লাহ তাদেরকে দেখিয়ে দিলেন যে দেখো মৌসা আলী শারীরিক ত্রুটি নেই তারপরে তাদের বাঁকা হয়ে যাওয়ার কথা বলেছেন তাদের আকিদাই যে খারাপ এসছে মূসা আলী ইসলাম আল্লাহাকের তিখে আকিদা শিখে গেছেন আর ইয়াহুদীরা বলেন যে ওজায়ের আল্লাহর পুত্র এবং ঈশা আলী যখন আসলেন তখন ঈশা আলী ইসলাম সম্পর্কে তারা এইরকম বিয়াদবী করলো যে ঈশা কি করে জন্ম নিল তাহলে হচ্ছে সন্তান ইত্যাদি ইত্যাদি এগুলি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে বক্র করে দেওয়া যখন তারা বক্র হলো তখন আল্লাহপাকও তাদের অন্তরকে বাকা করে গুমরা পথভ্রষ্ট করে জাহান রাস্তা ধরাই দিলেন আল্লাহপাক তারপর এরশাদ করছেন ওয়াই কালা ইসা বন মারিয়াম স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা আলি ইসালাম বলেছিল ইয়া বানী ইসরা হে বানী ইসরাইল হে ইসরায়েল গোত্র মৌসা আলি ইসালাম ও বানী ইসরায়েলকে সম্বোধন করেছেন কিন্তু মৌসা আল ইসলাম বলে ইয়া কম হ্যা আমার সম্প্রদায় আর ঈসা আলি ইসাল্লাম ইয়া কম হে আমার জাতি কেন বললেন না বললেন হে ইসরায়েল গোত্রের বাবা ঠিক আছে তার কিন্তু ইসা আলী ইসলাম যেহেতু বাপ ছিল না বিনা বাপে জন্মেছেন আর বাপ যেখানে নাই তাহলে কি করে বললেন হে ইয়া কৌমে আমার সম্প্রদায় তিনি বংশের দিক থেকে তার মা যদি বলি কিন্তু বাবা তো নেই সুতরাং ইয়া কৌমে তিনি কি করে বলবেন হে আমার সম্প্রদায় জানা পড়েছে হে বন ইসরাহল হে ইসরাহল আলি ইসলামের বংশধর অর্থাৎ ইয়াকু আলি ইসলামের বংশধর ইন্নি রাসুল্লাহ ইলাইকুম তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ রাসুল হয়ে এসেছি মোসাদে কালনিমা বেমিন আমার পূর্বে যে তাওরাত এসেছে তার সত্যায়নকারী হিসাবে আমি তাওরাতকে অস্বীকার করি না তোমরা ভুল বুঝবে না তাওরাতের বিধানতে তে যেসব মৌলিক বিষয় রয়েছে সব ঠিক রয়েছে ঈসা আলি সালামের। বিধিবিধান সব তৌরাতের বিধিবিধান যেটাকে পুরাতন অনুশাসন বলা হয় বাইবেলের বিকৃত বাইবেল বর্তমান কিন্তু যে আসল যেটা তাওরাত সেটা তৌহিদ ছিল সেটাতে এই সব বিকৃতি ছিল না আর এই গুমরাহিও ছিল না আর যেটা ইঞ্জিল সেটা হচ্ছে নতুন অনুশাসন তো আল্লাহাক যে আমি দিন প্রচারের উদ্দেশ্যে এসেছি ওমবাশেরাম বে রাসুল এবং এক রাসুলের সুসংবাদ দাতা হিসাবে আমি এসেছি ভবিষ্যতে তিনি আসবেন যখন আসবেন তোমরা কিন্তু তাকে মেনে নিও ইহা বাদি। যে আমার পরে আসবে ইসমহ আহমদ তার নাম হবে আহমদ আল্লাহ পাকে ন আসমানের নাম হচ্ছে আহমদ ফালাম্মা জাহ আহমেল সুতরাং রসুল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন মোজেজা নিয়ে কোরআন করিম নিয়ে কালু তখন আরব মুশ্রিকা বললো হাঁ যা সহরুম মবিন যাদু আর কেউ কে বলছে ফালাম্মা জাহবল এটা বোঝানো হয়েছে যখন ঈসা আলি ইসাল্লাম নিজ জাতির কাছে আসলেন সুস্পষ্ট দলিল প্রমাণ মানে মৌজেজা নিয়ে যে এইসব মৌজেজা দেওয়া হয়েছিল যে তিনি এমন রোগ ভালো করতে পারতেন সব রোগ চিকিৎসক ভালো করতে পারত না আজ যে মায়ের পিঠ থেকে অন্ধ তার চোখে হাত ফিরিয়ে দিলে শক্তি ফিরে আসতো এগুলি দেখার পরে বললো হাজা সেহরু মবিনিয়া স্পষ্ট জাদু ওমান আল ইমান ইফতার আল আল্লাহল কাজিব আল্লাহ বলছেন ওর চাইতে বড়ো জালেম আর কী হইতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে ওহ আল ইসলাম অথচ তাকে ইসলামের দিকে আনুগত্যের দিকে আত্মসমর্পণের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহর দিনের দিকে ডাকা হচ্ছে ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে আনুগত্য আনুগত্যের দিকে ডাকা হচ্ছে আল্লাহাদ আল্লাহ জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না সঠিক এখানে যে বলা হয়েছে যে ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা মানে হইতে পারে আল্লাহ পাকের জাত সত্তা সম্পর্কে আল্লাহের গুনাবলী সম্পর্কে পাকের তৈহিদ একত্র সম্পর্কে আল্লাহ আল্লাহের বিধিবিধান সম্পর্কে সম্পর্কে যারা মিথ্যা কথা বলে অবাস্তব কথা বলে কোরআন এবং হাদিসের বিপরীত কথা বলে তারা এ আয়ত্তর অন্তর্ভুক্ত এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিরের দিকে আবার ফিরে আসছি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 शुक्रवार थे अब्दुल्लाह सल्लाम स्वास्थ्य अवसर এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সেহী বুখারি সপ্তম খণ্ড মন গণ অধ্যায় হাতির সংখ্যা ছ হাজার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 शाहिदुल्ला खान मदन डरबुल्लासा जहांगीराम दायित्व देखिदा সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরিয়াস তফসিরের দিকে আল্লাহ ফক্রবুল আলমিন আয়ত নম্বর আট এরশাদ মোহন আল্লাহ ইরশাদ করেছেন যে ইউরিদুন আলী উৎসুন আল্লাহ তারা আল্লাহ পাখের আলোকে নিভিয়ে দিতে চায় তারা অর্থাৎ আল্লাহরা আল্লাহ পর ওখালকে অস্বীকারীরা মুশ্রেকরা আল্লা দিন যারা মানে না এক কথাই তারা আল্লাহ পাখের আর বিশেষ করে তাদের মধ্যে যারা শত্রুতা রাখে বিদ্বেষ রাখে আল্লা দিনের সাথে আর এই প্রথম সারির ওই সব লোকেরা নবী সাল্লাহ সাল্লামের জামান কাফের মুশ্রেক এই উম্মতের ফেরাউন আবু জাহাল এইসব লোকেরা এরা আল্লাহর আলোকে তারা নিভিয়ে দিতে চায় বেআ তাদের ফু দ্বারাহ আফোয়াহ ফামুনের বহু বচন ফামুন আসলে ছিল এই জন্য বহু বচনে গিয়ে তার আসলটা বেরিয়ে এসছে আফুয়াহ তাদের মুখ দিয়ে তো মুখ দিয়ে তো আর বোঝানো হয় না সেই জন্য ভাব হচ্ছে যে ফুৎকার দিয়ে তারা নিভিয়ে দিতে চায় আল্লাহ ফাঁকের নূর কি আল্লাহ ফাঁকের জ্যোতি আল্লাহের জ্যোতি হচ্ছে কোরআন করিম আল্লাহ ফাঁকের জ্যোতি হচ্ছে ইমান ইসলাম ইমান ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চাই কোরআনকে সরিয়ে দিতে চাই রসুল্লা সাল্লামের দাওয়াতকে সরিয়ে দিতে চাই সমাজ থেকে দেশ থেকে পরিবার থেকে মানব জাতি থেকে এ হচ্ছে তাদের উদ্দেশ্য অল্লাহ মতিমনুরিহি অথচ আল্লাহ পাকবুল আলমিন অবশ্যই অবশ্যই তার আলোকে পূর্ণতা দান করে তাদের ফু দিয়ে যে নিমিয়ে দিতে যায় এই ফুটা আবার কি তাদের এটাও জেনে নেওয়া ভালো ফু দিয়ে তো আর ইসলাম নিমাবে না হ্যাঁ নেওয়া কি আর তারপরে ফু দিয়ে তো আর কোরআনকে নেমানো যায় না কোরআনকে ধরে সরিয়ে দেওয়া যায় না এই ফু দেওয়ার অর্থ ফু অর্থ হচ্ছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালানো রাস্তালের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রচার করা দিন ইসলাম ইমান আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কোনো রকমের অপতৎপরতা এগুলি হচ্ছে তাদের ফুৎকার কাফের আল্লাহর দিনে শত্রুদের এই এইরকমই সিলেবাসের মাধ্যমে সিলেবাসে ইসলাম শিখাই রাখবে না আল্লাহ পরকাল সম্পর্কে জানতেই না পারে আর তারপরে শিক্ষক এত আল্লাদ্রোহী যে যদি কোনো ছেলে আল্লাহ কথা বলে তারপরে এখন আল্লাহ বলো তুমি হ্যাঁ ইনশাআল্লাহ যদি বলে দেব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার আলোকে সম্পূর্ণ করবেন রাসুল্লাহ যুগেও আর আলো সাহাবাই কেন খোলাফা রাশিদিনের যুগেই রোম সাম্রাজ্য পর্যন্ত পৌঁছেছে পারস্য সাম্রাজ্য পর্যন্ত পৌঁছেছে পলাউকারী হালকা ফেরুন যদিও কাফেররা সেটাকে অপছন্দ করে কখনো বরদাস্ত করে না কিন্তু আল্লাহাক তার নোরকে পূর্ণত অবশ্যই দান করবেন আল্লাহাক নিশ্চয়তা দিয়েছেন যে দিন ইসলাম পর্যন্ত থাকবে দিন ইসলামের দাওয়াত প্রচার কেমত পর্যন্ত থাকবে ইসলামী দাওয়াতের একটা রাস্তা বন্ধ করা হবে একটা প্রতিষ্ঠান বন্ধ করা হবে আর বহু রাস্তা খুলে যাবে এক দেশ থেকে বন্ধ হবে আর দেশে খুলে যাবে এক দিগন্ত বন্ধ আর একদিগন্ত খুলে যাবে অবশ্যই থাকবে আল্লাহ পাক তারপরে হক আল্লাহ সেই সত্তা যিনি তারা দিয়েছেন রাসুল আল্লাহিস মানব জাতিকে ও দিন হক এবং সত্য জীবন বিধান নিয়ে পাঠিয়েছেন ইসলাম সত্য জীবন বিধান পুরানিকেরিম সত্য জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন বিধান তা আল্লাহ পাঠিয়েছেন কী জন্য পাঠিয়েছেন এই জন্যই যে মমিন মুসলিম দুর্গত থাকবে নির্যাতিত থাকবে কমজোর হয়ে থাকবে জীবন জীবনযাপন করবে এই জন্য নাই লেও জহের আল্লা দিনে কুল্লে আল্লাপাক এই দিন এবং দিনের রসুল কোরআন পাঠাবার আল্লাপাক লক্ষ্য উদ্দেশ্য বলছেন লেউ জহেরাহু যাতে করে পাক বিজয়ী করেন তাকে রসুলকে বিজয়ী করেন কোরআনকে বিজয়ী করেন এবং এই কোরআনের প্রচার প্রসারকে বিজয়ী করেন আল্লা দিনে সমস্ত মতবাদের উপর দিন মানে মতবাদ সমস্ত মতবাদ সে ধর্মের নামেই থাক আর কোন ইসমের নামেই থাক সমস্ত মতবাদের উপর যা আল্লাহ আল্লাপত বিধান ছাড়া রয়েছে সমস্ত মতবাদের উপর দিন ইসলামকে কোরআন কে রসল নিয়ে আসা দাওয়াত কে শক্তিশালী করতে চান বিজয় দান করতে চান আল্লাপাক ওলা হালমুস শেখুন যদিও বহুত্ববাদীরা তা অপছন্দ করে মোটেই মেনে নিতে পারে না তারপর আল্লাহর্তিক শাস্তি থেকে রক্ষা করবে সেই ব্যাবসা শোনো তু মেনুন আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করবে ও রাসুল এই তা রসুলের প্রতি বিশ্বাস করবে ও তো জাহিদ এবং আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবে প্রচেষ্টা চালাবে অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করে এটা নিচের দিক থেকে শুরু করছি আর কথার দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করা তারপরে যার বল প্রয়োগ করার ক্ষমতা আছে সে বল করবে। শাসকরা যাদের নেতৃত্ব দান করেছেন। অথবা আপনি আপনার বাড়ির শাসক আপনার স্ত্রী ছেলে মেয়েদের বল প্রয়োগ করে আপনার পরিবারের দিন প্রতিষ্ঠা করবেন যাহিক আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জেহাদ করবে ব্যাম্মী তোমাদের ধন সম্পদ দিয়ে তোমাদের জাম দিয়ে ধন সম্পদ আল্লাহ বলেছেন কখন আগে জানের কথা বলেছেন দুটোই জরুরি আল্লাপকে দিনের খেদমতের জন্য শ্রমও হবে মেহনত পরিশ্রমও হবে আল্লাহ যে বিদ্যা বুদ্ধি দিয়েছেন সেটাকেও আল্লাহর দিনের খেদমতের জন্য লাগাতে হবে আর যা আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন তাও ব্যয় করতে হবে দিনের দাওয়াতের জন্য আদিন প্রচার প্রসারের জন্য আর এখান থেকে শুরু করে জেহাদ ফিসাবি ইল্লাহ যখন শর্ত পুরা হবে তার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে জাহলকুম খাইরুল্লাখম এটা তোমাদের জন্য বড়ই কল্যাণকর ইনকুন্তুম তাহন তোমরা যদি জানতে একফের লাকুম জনুবাকুম তোমরা যদি আল্লাহর সাথে এই ব্যবসা করো ব্যবসা করলে দুই পক্ষ থেকে আদান প্রদান হয় আপনি পয়সা দিলেন আর যে বিক্রেতা আছে তার কাছ থেকে আপনি ধান বা চাউল নিলেন এইভাবে না ব্যবসা হয় তো আল্লাহ পাক কিছু চাইছেন বান্দার কাছে আর তিনি দিতে চাইছেন বুঝে তোমরা এইগুলো দাও আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আর আল্লাহর রাস্তায় জিহাদ তোমাদের দিয়ে এটা যদি তোমরা মূল্য দাও তাহলে আমি কি আল্লাহ তোমাদের গণহ মাফ করে দেবেন এবং আল্লাহ পাক তোমাদেরকে প্রবিষ্ট করবেন এমন জান্নাত গুলিতে যার নিম্নদেশ দিয়ে বহু নহর প্রবাহিত রয়েছে দুধের পানির মদের আর মধুর ও মাসা কেনা এবং সুন্দর সুন্দর বাসস্থান রয়েছে উত্তম বাসস্থান রয়েছে ফি জান্নাত আদন চিরস্থায়ী জান্ন ওই বাসস্থান দুনিয়ার মতো না যে আজকে আজকে কালকে নেই হয়তো বাড়িঘর তৈরি করে ঢুকতেই পারলো না মারা গেল থাকারই সুযোগ পেল না হয়তো অথবা থাকার সুযোগ পেলো কিন্তু বাড়িঘর ভোগ করতে পেলো না কেউ দখল করে নিল বেইমানি করলো এইরকম নয় জাহালিকাল ফাউজুল আজিম এটি হচ্ছে মহা সাফল্য আর একটা জিনিস দেবেন আল্লাহকে যদি আমল না করে ইসলাম প্রচার করবেন নিজে আমল করবেন তাহলে তাহলে ফরোজ অজব আদায় করছেন হারাম নাজাইজ পাপ থেকে বেঁচে থাকছেন আর তারপরে দেওয়ার কাজ করছেন তারপরে আপনি ইসলামের যতটা খেদ অবদান রাখতে পারছেন অবদান রাখছেন এই ব্যবসা যদি আল্লাহর সাথে করেন তো আল্লাহ গুনা মাফ করবেন জান্নাত দেবেন এবং জান্নাত স্থায়ী বাসস্থান দেবেন এগুলি তো সব ধার মনে হচ্ছে তাই না ধার বাকির কারবার বলছে ধার বাকি তাহলে নগদটাও নেওয়া আল্লাহ বলছেন নগদ্বুনা আর আরেকটা দেব আর একটা নগদ নগদ দেব যেটা খুব ভালোবাসো কারণ নগদ তো এটা ভালো লাগে বেশি দুনিয়াতেই পাবে তো সেজন্য ওটা মজা লাগে তহিব্বু না যেটা তোমরা খুব পছন্দ করো নাস্তুমিন আল্লাহ পাকের সাহায্যে নেমে আসবে আর ও ফাথুন করিব আসন্ন বিজয় নেতৃত্ব আল্লাহ দেবেন খেলাফত দেবেন দিয়েছেন খোলা ফেরা সেদিনকে দিয়েছেন দিন দিয়েছেন আল্লাহ ফেকরা এক হাজার বছর ধরে মুসলিম নেতৃত্ব দিয়েছেন আরবি ভাষা আন্তর্জাতিক ভাষা ছিল এক বছর পর্যন্ত যেটা মুসলিম জানে না এই চোদ্দশো বছরের ইতিহাসে এক হাজা বলছেন যদি শক্তিশালী করি তাহলে তারা কি করবে নামাজ কয়েম করবে ভালো কাজের উপদেশ ভালো কাজ ছড়াবে আর অন্যায় কাজ নির্মূল করবে তাহলে আল্লাহ পাকে নেতৃত্ব দেবেন আল্লাহ পাক রব আলম তারপর এরশাদ করছেন যে অবশ্যই সালাম সাহায্যকারী চেয়েছিলেন লিল হাওয়ারিয়ান উদ্দেশ্য করে বলেছিলেন কামাকা আলা ঈসা নিয়াম যেমন পুত্র ঈসা আলী সালাম তাঁর সাথী সঙ্গীদেরকে বলেছিলেন যাদের সংখ্যা বারো ছিল হাওয়ারিদের সংখ্যা কারা লেগেছেন যে বারো জন তারা ছিল দেখো আমার এই দিন প্রচারের জন্য আমার কে সাহায্যের একদল বিশ্বাস স্থাপন করেছিল ইমান ঠিক রেখেছিল আর এক দল কুফরিতে লিপ্ত হয়েছিল ফাইয়াদ আল্লাহ সুতরাং ওইসব লোকদেরকে আমি শক্তিশালী করেছিলাম যারা ইমান নিয়ে এসেছিল তাদের ইমানকে বহাল রেখেছিল আল্লাহ আবুম তাদের শত্রুদের ওপর ফাঁস বাহু আহরিন ওই মমিনরা বিজয়ী হয়েছিল এখানে আল্লাহ পাক বলেছেন যে ঈসা আলী ইসলাম অনুসারীরা একদল হয়েছিল আর একদলি করেছিল এ সম্পর্কে কিছু বলার প্রয়োজন রয়েছে একটি হচ্ছে যে যে দল কুফরি করেছিল কেউ কেউ বলেছে এই দল হচ্ছে ইয়াহুদিরা ইয়াহুদিরা ঈসা আলী ইসলামকে মানে জারু সন্তান ইয়ে নবী হইতেই পারে না জারু সন্তানরা কেউ কেউ নবী হইতে পারে ওরা বলে দুজন এই করেছিল পুত্র বলেছিল এইভাবে কুফুরি করেছিল ঈশা আলাইসলামের দিন মানেনি এবং তারা হত্যা করতে এসেছিল আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন এদিকে হত্যা করতে এসেছিল আর কেউ কেউ বলেছেন না এই খ্রিস্টানদেরই একটা বড় দল তার পথভ্রষ্ট হয়েছে ঈসা আলি ইসলামের পরে ঈসা আলি ইসলামের পরে যখন ঈসা আলাইসাল্লামকে আল্লাহ পাকে আকাশে উঠিয়ে নিলেন তখন এক দল গুমরাহিল বল যে ইসা যেহেতু আল্লাহ ও আকাশ থেকে নেমেছিলেন আকাশে আবার চলে গেছে শুধু ঈশা কে আল্লাহ বললে আর হুসানকে আল্লাহ বললে তার মধ্যে আল্লাহ আর আল্লাহ একাকার হয়ে গেছে আল্লাহর হলুল হয়েছে এটা কুফুরি হলো না এর চেয়ে তো বড় আর কি হইতে পারে তারপরে আর একটা দল ছিল তারা বললো যেহেতু ঈশাআসাল আল্লাহ আল্লাহ আল্লাহর কুফরি করেছে আল্লাহ বলেছেন আর ইমানদার কোন দল যে দল আবদুল্লাহ রসুল ঈসা আলিস আল্লাহর বান্দা এবং রসুল সুতরাং যারা গড বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র তারা কুফরি করেছে আল্লাহ বলছেন জি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এর জন্য বুঝার তৌফিক দান করেন এখানে আমাদের তাফসীর সূরা সফের শেষ হলো সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়ালা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 আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলসালামের শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক সমূহ নাল্লাহ আলহিমের চল্লিশ হাদিস আজ রাত সাড়ে দশটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সলাম ও হেল।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 जयंट डर जाके नायक देख अर्धांगिनी नातिनी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्